আসমা রদেলাহআালাহুতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম এবং আবু বক্ক রদেলা তালাহু যখন মদিনায় যাওয়ার ইচ্ছা করলেন তখন আমি তাদের জন্য সফরের খাদ্য দ্রব্য প্রস্তুত করলাম আর আমার পিতাকে বললাম থোলের মুখ বাঁধার জন্য আমার কোমরবন্ধ ছাড়া অন্য কিছু পাচ্ছে না তিনি বললেন ওটা তুমি টুকরো করে নাও আমি তাই করলাম এ কারণে আমার নাম হয়ে গেল জাতুনে নিতাকায়েন অর্থাৎ কোমরবন্ধ দুভাগে বিভক্ত করিনী